শ্রোতা বা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসিকমা সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্বে যেটা থাকছে সেটা হচ্ছে আপনার চার দিন যখন সফর মাসের বাকি ছিল সেই দিন ছিল আপনার সোমবার एगारो हिजरिशन तक रसूलम साबाई कलम के आदेश करें रोमांधी युद्ध करस्तुति मध्य সেনাপতি হিসে নিযুক্ত করেছেন হজরত উসামুকে এবং তখন উসামা রাত আঠারো বছর এবং সেই যুদ্ধের মধ্যে আপনার সেই সেনাবাহিনীর মধ্যে বড় বড় সাহবাম ছিলেন যেমন হজরত রদরান ছিলেন হজরত সাহদিন আবি আকাসন ছিলেন এবং হজরতাবুব আবুলজ রদি আল্লাহরানু ছিলেন এবং অন্যান্য ছিলেন আপনার মানুষরা কিন্তু হজরত উসহামার নেতৃত্বের ব্যাপারে কথা বলতে ছিল কেন তার বয়স কম রোমানদের সাথে যুদ্ধ করতে হবে কিন্তু অল্প বয়সে নেতৃত্ব দেবেন এটা নিয়ে তারা কথা বলা বলি করছিল যখন রসুল আকামসুল ইসলামের কাছে ব্যাপারটা পৌঁছলেন পৌঁছলো তখন তিনি মানুষ মানুষের সামনে দাঁড়ালেন খোদ্া দেওয়ার জন্য আলোচনা করার জন্য যেটা আমরা সামনেই একটু পরেই বলছি তিনি খোদ্া দিচ্ছিলেন যখন আপনার পরিপূর্ণতা লাভ করল ইতিমধ্যে এবং ইসলামটা আরব ইসলামের মধ্যে দলে দলে আসতেছিল তখন রসুল আকরমসাল্লা তার যে মৃত্যু ঘনী আসছে সেটা তিনি পেলেন। এবং তার যে মৃত্যু আসছে কয়েকটা আলামত চিহ্ন আপনার পরিষ্কার হয়ে যায় এক নম্বরে সুরেন এটা নাজিল হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোরআন মাসিদ তিনি জিবরিলের সাথে কোরআন মাসিদ দুবার করে তিনি আপনার শোনাচ্ছিলেন এবং তৃতীয় নম্বর হচ্ছে তিনি এবাদত খুব বেশি বেশি করতেছিলেন হম এবং এরকমভাবে তিনি এত কাপ ডাবল করে দিলেন অন্য সময় দশ দিন এবার বিশ দিন তিনি এত কাপ থেকেছিলেন। থেকে ছিলেন রসুল আকরামের ইতিমধ্যে असुख शुरुआया जाए असुस्था मध्य मृत्यु तेर दिन जो अपन प्रथम तरह असुस्थता शुरू है से शुरू है माथा बैथा दिए रसुल्लाकमसम हजरत आयशार जो तरह बथा शुरू हो जाए হুম তারপর তিনি চাচ্ছিলেন যে এই অবস্থায় তারপরেও তার স্ত্রীদের ঘরে ঘরে যাবেন যেটা নিয়ম স্ত্রী বেশি হলে যে একরাত্র একজনের কাছে থাকবেন যখন এইভাবে চক্রাহারে যখন পৌঁছে গেলেন মাইমোহনারদরামের কাছে তখন তার অসুখ অসুখটা খুবই বেড়ে যায় তখন তিনি রসুল আকরাম স্ত্রীদের কাছে অনুমতি নিলেন যে যেন আয়সার ঘরে তিনি শেষ এই সময় তার শুশ্রূষা গ্রহণ করেন তখন সবাই অনুমতি দিয়ে দিলেন হ্যাঁ ইতিমধ্যে রসুল আকরমসুল ইসলামের আপনার রোগটা খুবই বেড়ে যায় হজরত আয়সার ঘরে থাকা অবস্থায় এবং তার জ্বরও খুব কঠিন আকার ধারণ করে এবং তার শরীরের তাপমাত্রা খুবই বেড়ে যায় একটা চমৎকার কথা বললেন বললেন ইন্না বলে এভাবেই আমরা যারা নবী তাদের বিপদ দ্বিগুণ দেওয়া হয় তাদের কষ্ট দ্বিগুণ হয় এবং তাদের স্বভাব দ্বিগুণ হয় রসউল্লাহ আক্রমসাল্লাসম হ্যাঁ সবাইকে নিয়ে নামাজ পড়াচ্ছিলেন এই কঠিন তারপরে যখন খুবই কঠিন হয়ে যায় তার মসজিদের দিকে না তখন জন্য আদেশ করেছেন রস আক্রমসাল্লাহলাম যখন হঠাৎ করে একটু নিজের শরীরে একটু হালকা ভাব মনে করছিলেন তখন মসজিদের দিকে তিনি হজরত হাতাল আব্বাস র্দি আল্লাহন ঘাড়ে ভর দিয়ে তিনি মসজিদের দিকে আসলেন এবং মিম্বরে তিনি বসলেন হ্যাঁ বসে তিনি উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেটাই ছিল আকরমের জীবনের সর্বশেষ ভাষণ সেই ভাষণের মধ্যে তিনি আবুকর সিদ্দিক ফজিলতের কথা উল্লেখ করলেন এবং আনসারিদের ফজিলতের কথা উল্লেখ করলেন এবং আনসারিদের ব্যাপারে উচিহত করলেন এবং তিনি উসাহমেব জায়দ ফিলতের কথা উল্লেখ করলেন এবং তিনি যে আমির হওয়ার উপযুক্ত সেটাও তিনি বললেন এবং এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হয় যে দালাইলের নবু বাইহাকের সেটার মধ্যে এসেছে যে রসুল আক ইসলাম নিজকে উপস্থাপন করেছেন মানুষের সামনে তার খোঁতবার মধ্যে যে কেউ যদি আমার থেকে প্রতিশোধ নিতে চাও নিতে পারো এটা কিন্তু আপনার ভুয়া একটি বর্ণনা যেটা সনটটা শূত্রুটা একেবারেই দুর্বল এতে কোনো সন্দেহ নেই এবং তাদেরকে এটাও বলেছেন যে হ্যাঁ সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওরা যারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে নেয় রসুল আকরম তারপরে বললেন আল্লাহমা যারা নিজের নবীদের কবরকে ঈদ ক্ষেত্র বানিয়ে নিয়েছে এবং কাহিম রহমত বলেন যে এতে করে রসুল আকরম সুসাম তার মহম্মদকে নিষেধ করেছেন তার কবরকে যেন মিলন মেলা বানিয়ে না নেয় যেরকম মানুষেরা হ্যাঁ আপনার ঈদের দিন নামাজ পড়ার জন্য সবাই একসাথে মিলিত হয় সেরকম যেন রসুলের কবরের জায়গা যেন না হয় সেটা রসুল আকরাম সুল ইসলাম সতর্ক করে দিয়েছেন এরপর্বে এতটুকুই থাকলো আগামী পর্বের জন্য অপেক্ষা করুন হ্যাঁ ওসলাল আহমদ ওয়ালাআ আজমাইন।